লুকোচুরি অনেক কাল আগে অনেক দূর এক দেশে থাকতো এক পরমা সুন্দরী রাজকন্যা নাম মেলেনি মেলেনি যেমন বুদ্ধিমতী তেমনি চালাক চতুর ছিল সে খুব খেলাধুলো পছন্দ করত আর তার প্রিয় খেলা ছিল লুকোচুরি মেলানির একটা মিনার ছিল সেটা শুধু তার জন্যই বানানো হয়েছিল সেটা ছিল এত উঁচু যে তার উপর থেকে আশেপাশে যা হচ্ছে সব সে দেখতে পেতো আর তাই কেউ তার কাছ থেকে লুকিয়ে থাকতে পারতো না রাজা তার মেয়েকে খুবই ভালোবাসত যদিও রাজকন্যা কবে তুমি পাত্র বেছে নেবে বলতো বাবা আমাকে কেন এই কথা জিজ্ঞেস করছ তুমি তো জানো যে আমি বিয়েই করতে চাই না কিন্তু মা আমি বলতে চাইছি বাবা তুমি তো জানো আমার কত বুদ্ধি আমার থেকেও কাউকে তোমার বিয়ে করা উচিত যে ধাঁদায় ভরা ধাদায় ভরা ছেলে ধারুন ব্যাপার তো বাবা আমি আজ ঘোষণা করছি সেই ছেলেকে বিয়ে করব যে লুকিয়ে থাকায় পটু কি তুমি লুকোচুরি খেলে সিদ্ধান্ত নেবে যে কাকে তুমি বিয়ে করবে রাজ পরিবারের মানুষদের খেলার কোন সময় নেই কোনদিন এরকম পাত্র এরপর বহু যুবক রাজা ও রাজপুত্র এলো রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে তারা সবাই ভাবল যে লুকিয়ে থাকা সহজ হবে কিন্তু রাজকন্যা তার মিনারের ওপর থেকে তাদের অনায়াসে খুঁজে পেয়ে যেত একজন যারা এখানে এসেছে তাদের মধ্যে একজনকে বিয়ে করো যার মাথায় গাড়ো লাল রঙের চুল সেতো বেশ ভালোই ও যে মাছের পিপের ভেতরে ছিল। মোটেই না তার একটা ব্যাংকে বিয়ে করি না কেন করবে না. না তুমি আর এদিকে রাজপুত্র সাহায্য করো কি আছো আমায় বাঁচাও বাঁচাও আমাকে ছোট্ট প্রজাপতি আপনি খুবই ভালো যখনই কোন সমস্যায় পড়বেন আমার কাছে আসবেন আমি আপনাকে সাহায্য করব আচ্ছা তাহলে এবার আমি আসি প্রজাপতি উড়ে গেল আর রাজপুত্র তার পথে এগিয়ে গেল যেতে যেতে সে শুনতে পেল কে যেন যন্ত্রণায় আমার পা কাঁপ রাখছে কে আছো যেই হো আমাকে সাহায্য করো লিম ঝোপের উপাশে দেখে যে একটা ছোট্ট খরগোশের পা একটা গাছের শিকড়ে আটকে গেছে ও বেচারা খরগোশ খুব খারাপ অবস্থা আমি তোমাকে সাহায্য করছি খরগোশ তোমার মুক্তি দারুন লাগছে কি করে এর প্রতিদান দেবো আরে নিজের খেয়াল রেখে চলে গেল শুশ্রুষায় সে বেশ খুশি মনে হলো আর লিয়েম হাসি মুখে তার পথে এগিয়ে গেল যখন সে জঙ্গলের সীমানায় পৌঁছে গেছে আমার ডানা এত ভারী লাগছে যে আর উড়তে পারছি না আমার কাছে শুধু একটু পাউরুটি আছে তুমি সবটা খেতে পারো যদি তাতে তোমার পেট ভরে ও ধন্যবাদ করতে পেরে আমি খুশি হয়েছি তাহলে যখনই তোমার কোনো প্রয়োজন হবে আমাকে ডাকবে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব লিয়ে মাথা নেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চললো কিছুক্ষণের মধ্যেই সে প্রাসাদে পৌঁছে গেল আর ভেতরে গেল রাজকন্যা মেলেনিকে দেখতে ও দেখো আর একজন পাত্র ঈশ্বরের কৃপা যে এখনও কেউ আছে তোমার জন্য। কিন্তু যখন মেলেনি লিয়েমকে দেখল সে অবাক হয়ে গেল সে এত সুপুরুষ ছেলে আগে কোনও দিন দেখেনি অভিবাদন রাজকন্যা মেলানি আর সম্মানীয় মহারাজ আমি হলাম রাজপুত্র লিয়াম আর আমি এখানে রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি সত্যি সেই জন্য এসেছেন শোনেন নি যে অন্য রাজপুত্ররা চেষ্টা করেও পারেনি তাদের কথা আমি শুনেছি রাজকন্যা কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি তাদের থেকে ভালো করব আপনার কাছ থেকে লুকিয়ে থাকা যথাসাধ্য চেষ্টা করব মেলেনি লিয়েমের আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গেল আচ্ছা তাহলে এক্ষুনি শুরু করা যাক যান লুকিয়ে পড়ুন তবে আপনাকে মনে করিয়ে দিই কিন্তু কিছুতেই না ওকে সহজেই খুঁজে পেয়ে যাব আমি এদিকে রাজপুত্র লিএম ইগলকে খুঁজতে গেল রাজকন্যা যা বলল তা যদি সত্যি হয় তাহলে সাহায্য চেয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলো তোমার জন্য আমি কি করতে পারি আমাকে রাজকন্যা মেলানির কাজ থেকে লুকোতে হবে সাহায্য করবে তুমি তাইম লিয়ামকে নিয়ে গেল তার বাসায় আর তার সামনে বসে তাকে আড়াল করে দিলামের ওপর কোথায় থাকতে পারে সমুদ্রের ধারে নৌকোতেও তো নেই দেখছি কি জঙ্গলেও দেখা যাচ্ছে না দাঁড়াও ওটা কি ও সাথে সে তার কাছে গিয়ে নিচে নামতে বললো লিয়াম আমি আপনার পা দেখতে পাচ্ছি আপনাকে খুঁজে পেয়ে গেছি তার মানে কি আমি বেড়ে গেছি আসলে কি আপনি খুব ভালো জায়গায় লুকিয়েছেন আর আমি ডাকব খরগোশকে ভাই খরগোশ আমার ডাক শুনতে পাচ্ছ তোমার সাহায্য দরকার আমার এই যে আমি লাফাতে লাফাতে আসছি আমার কাছে তুমি কি চাও আমাকে রাজকুমারীর কাছ থেকে লুকিয়ে দাও ও এক্ষুনি আমাকে খুঁজতে আসবে ঠিক আছে আমি তোমার জন্য মাটিতে একটা গর্ত খুঁড়ে দিচ্ছি তুমি সেখানে লুকিয়ে পড়ো আর শিগগিরি খরগোশ একটা বড় গর্ত খুঁড়ে ফেললো যার ভেতরে লিম লুকিয়ে থাকতে পারে শুধু তার মাথার চুল একটু বেরিয়ে রইল। আমি যদি কয়েকটা ফুল রেখে দিই তাহলে তোমার চুল দেখে মনে হবে সুন্দর আচ্ছা আমি আশা করি তুমি। অন্যদিকে মিনারের ওপরে রাজকন্যা মেলেনি চারিদিকে রাজপুত্র লিএম কে খুঁজছে কিন্তু আবার সে অনেকক্ষণ খুঁজলো কিন্তু তাকে দেখতে পেল না আবার সবকটা গাছে ভালো করে দেখলাম কিন্তু সে লিয়েমের কাছে পৌঁছে গেল ছোট্ট লাল ঝোপ আপনি কি এবার মাটির তলা থেকে বেরিয়ে আসবেন আপনাকে আবার খুঁজে পেয়ে গেছি ও আবার আপনি খুব আমি কি করব জানি না আর কোথায় লুক আরে আপনি সেই মানুষ না যে আমাকে বাঁচিয়েছিল এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনাকে আমি আপনি সেরকম হয়ে যেতে পারেন দিল আর সে হয়ে গেল একটা ব্যাংক আমি হার মানলাম আপনি আবার মানবরূপ ফিরে পাবেন এতো অসাধারণ এবার আমাকে রাজকনার কাছে যেতে হবে সে আমাকে চিনতেই পারবে না এদিকে তখন মিনারে করে বহু মাঠে আমি সব জায়গায় খুঁজেছি আমি আমার রাজপুত্র কে খুঁজছি তোমাকে নাগলো কি সে সব গাছের পেছনে দেখলো। গর্তের ভেতরে দেখল এমনকি পুকুরেও খুঁজলো কিন্তু যেখানেই সে খুঁজুক না কেন তাকে আর দেখতেই পেল না আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না হয়তো আমার তোমাকেই বিয়ে করা উচিত আমি তো বাবাকে বলেই ছিলাম যে সেই সব দিয়ে একটা ব্যাংকে বিয়ে করব। আমি হার মানলাম আর ঠিক সেই মুহূর্তে মানুষের রূপে ফিরে এলো হ্যাঁ আপনি জিতেছেন আর আপনি জিতেছেন বলে আমি খুশি হয়েছি কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই চাক আমি তাহলে সেই ভাগ্যবান না ঠিক তারপরের দিন রাজকন্যা মেলানি আর রাজপুত্র লিএম এর ধুমধাম করে বিয়ে হয়ে গেল এই দেখে রাজা তো বেজায় খুশি আমি শান্তি পেলাম আর সেই ব্যাং খরগোশ ইগল আর প্রজাপতি রাজ অতিথি হয়ে বিয়েতে এল কারণ লিয়েম মেলেনিকে বলে দিয়েছিল যে সে কিভাবে জিতেছে ভাগ্য সেই শুনে সে রেগে যায়নি বরং সে তিনজনকে বিয়েতে সে নিমন্ত্রণ করল যক এবার আমার গল্প শেষ আরে বাবা খেতে হবে না আসি